আলোচিত হবে পঁচিশটি পর্বে আমরা রসুল আলহ্লামের মাক্যি জীবন সমাপ্ত করতে পেরেছি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 পরে ইসরায়েল হচ্ছে আল্লাহ রসুল সাল্লু আলি হোসাল্লামের আগমনের পূর্বে সর্বশেষ মুসলিম উম্মা একই ধারাবাহিকতায় আল্লাতাল রসুল্লাহ সাল্লু আলিহাস্লামের উম্মতের উপরেও জিহাদের আদেশ করেছেন আর এই আদেশ বহাল থাকবে কেয়ামত পর্যন্ত কেননা আল্লাহ রসুলসাল্লাহু আলিহাস্লাম বলেছেন এই দিন প্রতিষ্ঠিত থাকবে মুসলিমদের একটি দল এর পক্ষে লড়তে থাকবে কেয়ামত পর্যন্ত আমরা অনেকেই বলে থাকি বা শুনে থাকি বর্তমান যুগে কোন জিহাদ নেই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 তোমাকে খুশি করার জন্য আমি সর্বোচ্চটা ঢেলে দেব এটা তোমার হক তুমি ছাড়া কোনো শক্তি নেই নেই কোনো সাধ্য আল্লাহ আল্লাহতালা নবীজির এই তো কবুল করেছিলেন তাকে দিয়েছিলেন মদিনা মদিনা মানে হচ্ছে শহর আমরা বলে থাকি মদিনাতুল রসুল উল্লাহ অর্থাৎ রসুল্লাহ সাল্লাহু আলিহাসাল্লামের শহর এই শহরটির অস্তিত্বের পুরো জুড়ে আজকে কেবল একজন মানুষ তিনি হলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লু আলিহাসাল্লাম আজকের পর্বে জানা যাক কিভাবে রসুল্লাহ সাল্লু আলিয়া মদিনায় এলেন গ্রীষ্মের প্রচণ্ড গরমে উত্তপ্ত মরুভূমির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন রসুল্লাহ সাল্লু আলহ্লাম এবং আবু বকর রাদহ যাবার পথে তাদের সাথে দেখা হয় দুই বিখ্যাত সাহাবি আজ সুবাই রুবিনুল আউাম এবং তালহা এ বেন ওবাইদুল্লাহ রাদহোমা এই দুজন সাহাবি সাম থেকে ফিরে আসছিলেন তারা রসুল্লাহ সাল্লু আলহি সাল্লামকে এক সেট সাদা কাপড় দিলেন সেই সাদা কাপড় পরেই নবীজি দিকে আলীতে থাকলেন আফকোত্র এলাকা সেদিন ছিল সোম অথবা মঙ্গলবার সম্ভবত বারোই রবিউলা গনগণে রৌদ্রতপ্ত দুপুরে সূর্য তখন প্রায় মাথার উপরে অন্যদিকে রসুল উল্লাহ সাল্লু আলিহাস্লামের সাথে দেখা করার আশায়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 এই কথা শুনে আনসারগন তাদের অস্ত্র নিয়ে রসুল্লা সাল্লু আলহ্লামকে অভ্যর্থনা জানানোর জন্য ছুটে গেল অস্ত্র নিয়ে বরণ করাইছিল তাদের একটা রীতি এ থেকে আরো বোঝা যায় যে আগত অতিথিকে তারা নিরাপত্তা দিতে ইচ্ছুক আরবের কিছু ক্ষত্রে এই ঐতিহ্য এখনও বিদ্যমান রসুলুল্লা সাল্লু আলহাম ও অবকর কোবায় আসা মাত্র আনসারগণ তাদেরকে অভ্যর্থনা জানা শুরু করেন যেহেতু বেশিরভাগ আনসার এর আগে নবীজিকে দেখেননি তাই তারা নিশ্চিত ছিলেন না দুজনের মাঝে কে ছিলেন আল্লাহ রসুল সাল্লা আলিম তাই আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাস ছায়ার নীচে বসলেন আর আবু বকর রাজু ছিলেন দাঁড়িয়ে তখন তারা আবু বকরকে নাতে লাগলো এরপর যখন সূর্য একেবারে মাথার উপর উঠে গেল তখন আবু বকর রাজিয়াল আহু তার গায়ের চাদর দিয়ে আল্লা রসুল সাল্লাহু আলহামের মাথা ঢেকে দিলেন আর তখনই সবাই বুঝতে পারল কে হলেন আল্লাহ রসুল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 এবং আপনাকে মান্য করা হবে অর্থাৎ রসুল্লাহ আলহ্লাম মদিনাতে নিছক অতিথি হিসেবে চাননি বরং তিনি একজন নেতা হিসেবে সেখানে গিয়েছেন আল্লাহ তালা বলেন হরিম বস্তুত আমি একমাত্র এই উদ্দেশ্যেই রসুল প্রেরণ করেছি যাতে আল্লাহর নির্দেশানুযায়ী তাদের আদেশ নিষেধ মান্য করা হয় সুরা অবশেষে এলো সেই এসেছেন আল্লাহ আর তার দেখা দেখি সবাই বলে উঠলো আল্লাহ রসুল এসেছেন সাল্লাহ আলহি আদিনার মানুষের জীবনে শ্রেষ্ঠ মুহূর্ত ছিল আল্লাহ রসুল সালু আলহিহাস্লামের আগমন মুহূর্ত এত আনন্দ এত খুশি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 চারিদিকে সাজ সাজ রব রসুল্লাহর প্রবেশ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি মানুষজন তাকে স্বাগত জানাচ্ছে পুরুষেরা অস্ত্র নিয়ে রাস্তায় নেমে এসেছে আবিসিনিয়ানরা তাদের বর্ষা নাচাচ্ছে মহিলারা ছাদে দাঁড়িয়ে এই চমৎকার মুহূর্তটি উপভোগ করছে রসুল্লাহ সাল্লু আলহ্লামকে এক নজর দেখার জন্য বাচ্চারা নেমে পড়েছে রাস্তায় মদিনার আকাশে আজ নতুন চাঁদ আল্লাহ রসুলসাল্লু আলিহাস্লাম রসুল উল্লাহকে তারা বরণ করে নিল চমৎকার একটা নাসিদকে চোদ্দশো বছর পরেও মুসলিমদের কাছে অতি প্রিয় একটি সুর উজ্জ্বল্লা সালামায় আগমনের দিন অন্য দিনটি হলো আমার জীবনের সবচেয়ে অন্ধকার ও দুঃখের দিন সেটি রসুল্লাহ সাল্লু মৃত্যুর দিন আমি শুধু এই দুটি দিনই দেখেছি রসুল্লাহ সাল্লু আলি আগমনের আনন্দে বৃদ্ধ লোকরাও সেদিন ঘর থেকে বের হয়ে ছাদের উপর দাঁড়িয়ে জিজ্ঞেস করতে থাকেন কোন সে জন কোন সে জন আনাসেবিন মালিকের ভাষায় এমন দৃশ্য আমি এর আগে কোনদিন দেখিনি তো কেমন ছিল রসুল্লাহ সাল্লু আল্লামের মদিনার প্রথম দিনগুলো মদিনার প্রত্যেকেই চাইছিল রসুল্লাহ সাল্লু আল্লাম যেন তাদের বাড়িতে থাকেন তারা প্রত্যেকে তাদের বাসায় থাকার জন্য নবীজিকে আমন্ত্রণ জানান কিন্তু রসুল্লাহ সাল্লু আলিয়া বনুরাজ্জারের সাথে থাকতে চান কারণ বনুন সাথে তার আত্মীয়তার সম্পর্ক ছিল রসুল্লাহু আলাইস্লামের পূর্বপুরুষ হাসিম বনুন এক মহিলাকে বিয়ে করেছিলেন বনুন আজ্জার এসেছিল খাজরাজ থেকে সেই হিসাবে মদিনার বনুনজার ছিল রসুল্লাহ মায়ের দিকে আত্মীয় রসুলুল্লাহ বনুন সাথে থাকার ইচ্ছার কথা সবাইকে জানিয়ে দেন তারপর তিনি জিজ্ঞেস করেন যে তার কাছাকাছি বনুন আজ্জারের কার ঘর আছে আবুব আলানসারি আনহু জানান তার ঘর কাছাকাছি আছে এরপর আবুয়ুব আলহ আনসারী রসুল্লাহ সাল্লু আলিউলকে তার বাড়িতে ঘরে থাকার জন্য অনুরোধ করতে লাগলেন কিন্তু নিচের ঘরেই থাকতে চাইলেন। যেহেতু অনেকেই রসুল্লাহর সাথে নিয়মিত দেখা করতে আসতেন তাই তার নিচতলায় থাকার সিদ্ধান্ত সবার জন্যই সুবিধাজনক ছিল অবশেষে সবকিছু ভেবে আবু আইব রাজি হন মদিনের প্রথম দিনগুলির একটি ঘটনা আবু আইব বর্ণনা করেন তিনি বলেন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 একসাথে খেলেন এরপর খাবার নিয়ে আসেন চা দেবেন ওবাদা তিনি আনেন মাংসের ঝোল আর রুটি আবু আইবের বাড়িতে রসুল্লাহ সাল্লু আলহাম সাত মাস থেকেছিলেন। এই সাত মাস ধরে প্রতিদিন সন্ধ্যায় কেউ না কেউ অন্তত তিন জন রসুল্লর সাথে খাবার নিয়ে দেখা করতে আসত এই সাহাবেদের অধিকাংশ ছিলেন দরিদ্র কিন্তু তারপরও তারা রসুল্লাহ সাল্লু আলহিউলামের জন্য নিজেদের খাবারটুকু পর্যন্ত দিয়ে দিতেন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 কখনও তারা বহিষত্রুর কাছে হার মানেনি ট্যাক্স দেয়নি তারা ছিল স্বাধীন চেতা যুদ্ধপ্রিয় তৃতীয়ত আল্লাহ রসুল্লাহ আলী আসাল্লামের সাথে বন রাজ্জার গোত্রের আত্মীয়তার সম্পর্ক ছিল যা আমরা একটু আগে আলোচনা করেছি তৎকালীন আর সমাজে পারিবারিক আর আত্মীয়তার সম্পর্ক অনেক গুরুত্বের সাথে দেখা হতো একটি গোত্র হলো একটা বিশাল পরিবার যেখানে প্রত্যেকে প্রত্যেকের আত্মীয় গোত্রভিত্তিক সমাজে রক্তের সম্পর্ককে গুরুত্বের সাথে দেখা হতো যা এর আগে আমরা অনেকবার আলোচনা করেছি মদিনার বননাজ্জার কোচের সাথে আল্লাহ রসুল সাল্ল আলীহাসাল্লামের আত্মীয়তা সম্পর্ক একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ছিল চতুর্থত বুয়াসের যুদ্ধ এই যুদ্ধের ব্যাপারে আমরা আগেই ডিটেলভাবে আলোচনা করেছি এটি ছিল একটি গৃহযুদ্ধ আউস ও খাজরাজের অনেক নেতা এই যুদ্ধে মারা পড়ায় তাদের মধ্যে একটা নেতৃত্ব শূন্যতা তৈরি হয়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 এক নম্বর পয়েন্ট আলা ছিল আল্লাহ রসুলার জন্য তিনি দোয়া করেছেন হে আল্লাহ মদিনাকে আমাদের চোখে মক্কার মতো বা তার চেয়েও প্রিয় বানিয়ে দাও নবীজি সাল্লাহু আলহিহাস্লাম মোদিনার বরকত বৃদ্ধির জন্য আল্লাহ দোয়া করতেন হে আল্লাহ মক্কায় তুমি যে পরিমাণ বরকত দান করেছ মদিনাতে তার চেয়ে দ্বিগুণ বরকত দাও যখন তিনি কোন অভিযান শেষ করে মোদিনার কাছাকাছি আসতেন মদিনার প্রতি ভালোবাসায় তিনি দ্রুত ঘোরা ছুটিয়ে দুই নম্বর পয়েন্ট দাদ জাল মদিনাতে প্রবেশ করতে পারবে না নবীজি সাল্লু আলী হাসাল্লাম বলেন দাজ্জালের কাছ থেকে মদিনাকে সুরক্ষিত রাখার জন্য প্রতিটি প্রবেশ মুখে ফেরেশ তারা পাহারারত আছে শুধু তাই নয় মোদিনায় দাঁতজালের সাথী কাফির ও মুনাফিকরাও মদিনায় প্রবেশ করতে পারবে না এছাড়া মোদিনা প্লেগ রোগ থেকে মুক্ত একটি শহর মদিনায় কষ্টকর জীবনে ধৈর্য ধারণের জন্য আল্লাহ তালার পক্ষ হতে বিশেষ পুরস্কার রয়েছে মদিনায় তখন ছিল প্রচণ্ড গরম এবং পরিবেশ ছিল প্রতিকূল তাই নবীজ সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন মোদিনার কষ্টকর অবস্থায় যে ধৈর্য ধারণ করবে আমি শেষ বিচারে দিন তার সাফায়াতকারী হব শেষ বিচারের দিন আমি হব তার মধ্যস্থতাকারী চার নম্বর পয়েন্ট মদিনায় মৃত্যুবরণকারীর জন্য রয়েছে বিশেষ মর্যাদা নবীজ্ল আলহাম বলেছেন যে মদিনায় মৃত্যুবরণ করবে আমি তার জন্য শেষ বিচারের দিন মধ্যস্থতাকারী হব অমর আব্দুল খাতাব রদি আনহু খলিফা হওয়ার পর থেকে চাইতেন তিনি মোদিনায় শহীদ হবেন তিনি আল্লাহ তাল্লার কাছে এই বলে দোয়া করতেন হে আল্লাহ আমি তোমার রসুলের শহরে শহীদ হিসেবে মরতে চাই এই আসনে তার কন্যা হাস্তার বললেন আব্বা আপনি কিভাবে শহীদ হবেন মদিনা তো আপনার নিরাপদ শহর মুসলিম সাম্রাজ্যের রাজধানী আপনি যদি শহীদ হিসেবে মৃত্যুবরণ করতে চান তাহলে আপনাকে ইরাক অথবা সিরিয়া যেতে হবে মদিনায় নয় এরপর ওয়ামাকব খার রিয়ালহ বললেন যদি আল্লাহতালা কোন কিছু ঘটাতে চান তাহলে তিনি অবশ্যই ঘটাবেন পরবর্তীতে দেখা যায় অমর আব্দুল খত রু মদিনাতেই শহীদ হিসেবে মৃত্যুবরণ করেছিলেন এবং সে সময় তিনি রসুল্লাহ সাল্লাহ আলিউসালামের মসজিদে ইবাদতর অবস্থা ছিলেন পাঁচ নাম্বার পয়েন্ট মদিনা হল ইমানের আশ্রয়স্থল রসুল্লাহ সাল্লাহ আলিহাস্লাম বলেছেন ইমান মদিনাতে ফিরে আসবে সেভাবে যেভাবে সাপ তার গর্তে ফিরে আসে মদিনা শহরে কোনো অপবিত্রতা নেই রসুল্লাহসাল্লু আলী হাসাল্লাম বলেছেন সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ মোদিনাকে পছন্দ হয় না বলে কেউ না ত্যাগ করে না বরং আল্লাহ তালাই তাদের চেয়ে উত্তম কাউকে দ্বারা তাদেরকে করে দেন। তাদের আলী আসাল্লাম আরো বলেন মোদিনা অপবিত্র ও খারাপ লোকদের বহিষ্কার করে দেয় এবং তিনি আরো বলেন শেষ বিচারের দিন ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না পর্যন্ত মোদিনা সমস্ত খারাপ লোকদের ঠিক সেভাবে বের করে দেয়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 তবে সেটি আরও বেশি দশনীয় বা গুরুতর আট নম্বর পয়েন্ট মদিনার একাধিক নাম আছে মদিনার পূর্ব নাম ছিল ইয়াস্রিপ রসুল্লাহ সাল্লু আলহিহাস্লাম এই নাম পরিবর্তন করে ইয়াস্রিপ নামটি নিষিদ্ধ ঘোষণা করেন শুধু তাই নয় রসুল্লাহ সাল্লু আলিয়াল্লাম বলেন যদি কেউ মদিনাকে ইয়াস্রিফ বলে ডাকে তাহলে তাকে ইস্তেকফার করতে হবে রসুল্লাহ সাল্লু আলিয়া এই শহরটির পরিচয়কে সম্পূর্ণ বদলে দিতে চেয়েছিলেন ইয়াসরিবের ইতিহাস ছিল শত্রুতা আর যুদ্ধবিগ্রহ ভরপুর তাই রসুল্লাহ একে নতুন একটি পরিচয় করে দিতে চাইলেন ফলে এটির নতুন নাম হল মদিনা মদিনা তো বা রসুল্লাহ শহর মদিনা শব্দের আক্ষরিক অর্থ শহর তবে মদিনা বলতে রসুল্লাহ সাল্লি হাসাল্লামের শহরকেই বোঝানো হয় কোরআনে মদিনাকে একটি আয়াতে ইয়াসরিব নামে ডাকা হয়েছে তবে আল্লাহ আল্লাতালা এই নামে ডাকেননি দেখেছিল মুনাফিকরা আর মুনাফিকদের মুখের কথাকে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 সে ছিল মদিনার একজন সিনিয়র নেতা নবীজি সাল্লু আলহাম না আসলে তারই মদিনার শাসক হবার কথা ছিল এই আবদুল্লাহাই পরবর্তীতে মোনাফিকদের নেতা হয়েছিল তার এই বেদবিপূর্ণ কথায় কোনো প্রকার প্রতিক্রিয়া না দেখিয়ে উপস্থিত সবাইকে নবীজ সাল্লু আলিহাসাল্লাম ইসলামের দাওয়াত দিলেন দাওয়াত দেওয়া শেষ হলে আবদুল্লাহবিন উবাই বলল দেখুন আমাদের সমাবেশে এসে এভাবে বিরক্ত করবেন না যেখানে উঠেছেন সেখানেই থাকুন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 মোদিনার মুশিকদের একটি অংশ বদরে পরে মুসলিম হবার দাবি করে আদতে তারা ছিল মুনাফিক যাই হোক এই পর্যায়ে আল্লাহ রসুল্লাহ আলাইস্লামের প্রতি অসন্তুষ্ট ছিল মুসলিমরাই ছিল নবীজির সাহায্যকারী মুসলিমদের মধ্যে ছিল দুটি দল মুহাজির আর আনসার আর আনসাররা ছিল দুই গোত্রের আওয়াস আর খাজরাজ অনেকগুলো গোত্র একাধিক ধর্মবিশ্বাস যাদের মধ্যে কিছুকাল আগেও প্রবল হানাহানি আর রেশারে ছিল এরকমই একটি জটিল পরিস্থিতিতে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামের আগমন ঘটে আল কোরআনে এই হিজরতকে কিভাবে দেখা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লামের সমগ্র সিরাতকে যদি তিনটি শব্দ দিয়ে প্রকাশ করতে হয় তবে তা হবে ইমান হিজরত এবং জিহাদ আল্লাহ রসুল সাল্লু আলিহাস্লাম প্রথমে মানুষকে ইমানের দাওয়াত দিয়েছেন তারপর হিজরত করেছেন जिहद शुरू करती इसलामी तीन ट जिनमें राष्ट्रीय रूप लाभ कर मुस्लिम है क्योंकि एक राष्ट्र हिजरत और जिहद तीन टी जिन प्रयोजन अल्लाह तला इमान हिजरत और जिहद के कुरान्र बेस कि आयाते एकस उल्लेख कर अल्लाह तला से ममिन भूयसी प्रशंसा करा हिजरत कर जिहा कर সেই গুণের জন্য আল্লাহ করেছে। সেগুলো আমরা এখন জানব্লা তাদের প্রশংসা করেছে তিনটি গুণের জন্য তাদের আন্তরিকতা সত্যবাদিতা এবং আল্লাহ ও তার সাহায্য করার জন্য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 এবং আল্লাহ ও তার রসুলকে সাহায্য করেন এরাই তো সত্যবাদী সুরা আলহ আয়াত আট এই আয়তে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মোহাজিরা হজরত করেছেন আল্লাহর বরকত এবং সন্তুষ্টির আশায় একই সাথে আল্লাহ তাদেরকে সত্যবাদী বা হিসেবে দিয়েছেন। সদিকুন্দ্র একই আয়তে আল্লাহ তালা বলেন তারা হলেন আল্লাহ ও রসুলকে সাহায্যকারী্লাহ ও রসুল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 যা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য কাজেই বাহ্যিকভাবে আল্লাহকে সাহায্য করা মানে হল আল্লাহর শরিয়াহকে সাহায্য করা জীবনের সকল ক্ষেত্রে শরিয়াহকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা এরপর আল্লাহ তাল্লাহ তাদের প্রশংসা করেছেন তাদের সবর এবং তাওয়াক্কলের জন্য আল্লাহনে সবর ও আলা রববিহিম ইয়া তাক্কা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 আর যারা হিজরত করেছে আল্লাহর রাস্তায় অত্যাচারিত হওয়ার পর আমি অবশ্যই তাদেরকে দুনিয়াতে উত্তম আবাস দান করব আর আহিরাদের প্রতিদ্বান তো বিশাল যদি তারা জানত যারা সবর করেছে এবং তাদের রবের উপরেই তাওয়াকুল করেছে সুরা আন্নাহল আয়াত একচল্লিশ এবং বেয়াল্লিশ আল্লাহতালা তাদের প্রশংসা করেছেন কারণ তারা জিহাদ করেছেন এবং কষ্ট স্বীকার করেছেন <الذين> آمنوا فِي হরুয় যুফিসম আ ফুসিম আ মুদর য উল وَأُولَئِكَ هُمُ الْفَائِزُونَ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 আল্লাহ তাদের প্রশংসা করেছেন কারণ তারা আল্লাহর রহমতের মুখাপেক্ষী রহম নিশ্চয় যারা ইমান এনেছে ও যারা হিজরত করেছে এবং আল্লাহর রাস্তা জিহাদ করেছে তারা আল্লাহ রহমদের আশা করে আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালা দুশো এবং আল্লাহ তাদের প্রশংসা করেছেন কারণ তারা আল্লাহ অনুসরণ করেছেন এই গুণটির নাম হল ইতেবা হুম বিহীম অবশ্যই আল্লাহ নবী মোহাজির ও আনসারদের তবা কবুল করলেন যারা তার অনুসরণ করেছে সংকটপূর্ণ মুহূর্তে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 মনুহ জুফি সিল্লহিদীন অব অন সরুদীন অং সরু উল ইক হু মুহু নিস কী আর যারা ইমান এনেছে হিজরত করেছে আর আল্লাহর পথে জিহাদ করেছে এবং যারা আশ্রয় দিয়েছে ও সাহায্য করেছে তারাই প্রকৃত মমিন তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক আনফাল সম্মানজন এই আয়াতের মাধ্যমে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুহাজির ও আনসাররা হলেন সত্যিকারের মমিন পবিত্র কোরআনের অনেকগুলো আয়াতে আল্লাহ তালা মুহাজিরদের জন্য বিভিন্ন পুরস্কারের ওয়াদা করেছেন এই পুরস্কার কিছু হল দুনিয়াতে আর কিছু হল আখিরাতে এবার জেনে নেওয়া যাক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 আর যে আল্লাহ রাস্তায় হিজরত করবে সে জমিনে বহু আশ্রয়ের জায়গা ও সচ্ছলতা পাবে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 বস্তবল হুম রবুহুম অনিল উবই ও আল আিল কুমি ঔ স বাবু কুমি বাবু পল্লী নহ উম উতলু পুতিলোল উ কফম সই অতিহিম উদখিল হুম লউ কে নহুম সয় جنات تجري من تحتها তল তখন তাদের প্রতিপালক তাদের ডাকে সারা দিয়ে বললেন তোমাদের মধ্যে পুরুষ হোক কিংবা নারী হোক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 মনু হরুয় য ফুসিম আ মুদর যত্ন ইক হু মু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 আর এই চারটি গুণ যাদের মধ্যে সমন্বিত হয়েছে তারা বিশেষভাবে অন্য সবার চাইতে উত্তম মহাজিরদের জন্য আল্লাহর বড় পুরস্কার জান্নাতে প্রবেশ এবং সেখানে চিরকাল থাকার সুযোগ এটাই হলো সর্বোচ্চ সাফল্যের সংজ্ঞা আল্লাহ বলেন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 কিন্তু একজন মুসলিমের জন্য সবচেয়ে বড় পুরস্কার হল আল্লাহর সন্তুষ্টি আল্লাহ মুহাজিদের উপর খুশি এইটাই একটা পুরস্কার আর আল্লাহ বলছেন এটা সবচেয়ে সেরা পুরস্কার এগুলো হচ্ছে মহাজিবদের জন্য আল্লাহর দেওয়া কিছু পুরস্কার যার কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন ইনশাল্লাহ পরবর্তী পর্বে আমরা আলোচনা করব মদিনার ইসলামী রাষ্ট্রের গোরাপত্তন কিভাবে হল কেমন করে হল আজ এ পর্যন্তই وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته رايندروس ميديا ونانا پوجكشن پر کے جانتے وزید کرن www.raindropsmedia.org اثبا فیس بوك پیج www.facebook.com slash raindrops media اثبا channel www.youtube.com slash